প্রিয় দর্শক ও শ্রোত মন্ডলী আমরা শুনছিলাম দায়ের গুণাবলি আজকে আমরা আলোচনা করব একজন দায়ের দৃষ্টি কেমন হবে দৃষ্টি কোন দিকে থাকবে দৃষ্টি দুই প্রকার একটি হলো সুদৃষ্টি আরটি হল কুদৃষ্টি ভালো দৃষ্টি খারাপ দৃষ্টি কুদৃষ্টি যা এটা হল কবিরা গুণা অর্থাৎ গুণা আল্লাপাক যেদিকে দেখতে নিষেধ করেছেন সেদিকে তাকানো আর সুদৃষ্টি যা চাই সেটা দেখা এবং দায়ী তার নজর থাকবে তার দৃষ্টি থাকবে নিচের দিকে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 তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে তাদের দৃষ্টিকে নিচু রাখে এবং তাদের গুপ্ত অঙ্গকে তারা যেন হেফাজত করে মিন এবং আপনি মমিন নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের চোখকে তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে এবং তাদের গুপ্ত অঙ্গকে হেফাজত করে প্রিয় শ্রত দর্শক মন্ডলী এই জন্য আমাদের চোখের এক একটি পলক আমাদের যখন পড়বে চোখের প্রতিটা দৃষ্টি আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে যেভাবে চলতে বলেছেন এই জন্য আমরা যখন চলব ফিরব সবসময় আমাদের দৃষ্টি নিচের দিকে রাখব বিশ্বকরাম করে যারা দায়ী দাওয়াতের ফিকির করি কারণ আমি একটা ভালো কাজ করলাম সবের কাজ করলাম কিন্তু একটা কুদৃষ্টির কারণে আমার অন্তরের মধ্যে তার প্রভাব পড়ে আমার আমলকে নষ্ট করে দেয় আমাকে জাহান্নামের পথ দেখিয়ে দেয় এই জন্য কুদৃষ্টি থেকে আমি হেফাজত করার নিজেকে হেফাজত রাখার চেষ্টা করব কৃষ্টি এটা হারাম কৃষ্টি মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে এমনকি এটা তো সুরসালামের সুন্দর নবী হাসাল্লাম সর্বদা অধিক সময় তিনি জমিনের দিকে তাকাতেন নিচের দিকে তাকিয়ে চলতেন হিন্দ ইবন আবি হালাহসুল্লাহ সাল আলী হাসাল্লামের সিফত বর্ণনা করতে গিয়ে বলেন যে রসুল্লা সাল্লা সাল্লামের ছিলামের দৃষ্টি দিকে ছিল এবং আকাশের অপেক্ষায় মাটির দিকে তার দৃষ্টি নিবন্ধ থাকত বেশি দৃষ্টি বিষয় দিকে থাকতো চলুন আমরা যেহেতু দায়ী হতে চাই আমাদের দাবাতকে যদি আমরা প্রভাবিত করতে চাই মানুষের অন্তরের মধ্যে যদি আমরা প্রভাব সৃষ্টি করতে চাই তো চক্ষু দিয়ে अंतर जवान दिए तक धक्का दी तरह दृष्टि के पवित्र रेखे दृष्टिर हेफाजत कर दृष्टि दिए तकनी जन दीब তখন সেই তাকানোর মাধ্যমে মানুষের হেদায়ত চলে আসবে আল্লাহ সুবাহানুহ তো আমাদেরকে ফির অনুসারী হয়ে পাক্কা পাক্কায় ইসলামের দাওয়াতকে নিজেদেরকে সুন্দর দায়ী হয়ে তার এইসব গুণ নিজেদের মধ্যে বাস্তবায়ন করে সারা বিশ্বের মধ্যে ইসলামের প্রচার করা তহফিক দান করুন আল্লাহ সুবাহানুহ তোবর তালা আমাদেরকে দাওয়াতের জন্য আমাদেরকে কবুল করুন তার মাহবুব তার পছন্দনীয় কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ ওয়াওয়ান الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته